আবদুল্লাহ ইবনু উমর রদিয়্লাহ তালাহুতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ আলসালাম আবু বাকর এবং উমর রদিয়াল্লাহ তালাহনু এর সঙ্গে মিনায় দুরাকাত সালাদ আদায় করেছি উসমান রদিয়াল্লাহ তো আল্লাহ এর সঙ্গেও তার খিলাফতের প্রথম দিকে দুরাকাত আদায় করেছি অতঃপর তিনি পূর্ণ সালাত আদায় করতে লাগলেন